বারা ইবনু আজীব রজাল্লাহ তাল্লান্ন হতে বর্ণিত তিনি বলেন কুরবানির দিন সালাতের পর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের সামনে ক্ষুদা দিলেন খুদ্বায় তিনি বললেন যে আমাদের মতো সালাত আদায় করবে এবং আমাদের কুরবানির মতো কুর্বানি করবে তার কুরবানি যথার্থ বলে গণ্য হবে আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করবে তার কুরবানি কুর্বানির বস্তু খাওয়া ছাড়া কিছুই হবে না তখন আবু বুর্দা ইবনু নিয়ার রজাল্লাহ তাল্হান্ন দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম আমি তো সালাতে বের হবার পূর্বেই কুরবানি করে ফেলেছি আমি ভেবেছি যে আজকের দিনটি তো পানাহারের দিন তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি আমি নিজে খেয়েছি এবং আমার পরিবার বর্গ ও প্রতিবেশীদেরকেও আহার করিয়েছি তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ওটা গোস্ত খাবার বকরি ছাড়া আর কিছু হয়নি আবু বুরদাহ রদাহতালাহু বলেন তবে আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা দুটো বকরির চেয়ে ভালো এটা কি আমার পক্ষে কুরবানি করা যথেষ্ট হবে তিনি বললেন হ্যাঁ তবে তোমার পরে অন্য কারোর জন্য যথেষ্ট হবে না